السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد عن أبي عبد الله جابر بن عبد الله الأنصار رضي الله عنهما أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم فقال أرأيتا বাংলার সম্মানিত সুদী ও দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শ হাদিস আপনাদেরকে প্রাণালা শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের যে হাদিসটা হাদিসটি জান্নাতের পথে পরিচরণার উপায় প্রতিটি মুমিনের কাম্য সে জান্নাতে যাবে জান্নাত সকলেরই কামনা কেউ জাহান্নামে যেতে চায় না আল্লাহর আর আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দিন এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখুন আমিন প্রথমে হাদিসটির অর্থ বলছি সাহাবি আবু আবদুল্লাহ জ্যাবের ইবনে আবদুল্লাহমা বর্ণা করেন রসুল্লাহি সাল্লাহআলি সাল্লাম জনৈক্য ব্যক্তি রসুল্লাহ সালাহলি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন বললেন হে রসুল আপনি কি মনে করছেন বা আপনার বক্তব্য কী আমি যদি পাঁচক্ত ফরজ সালাদ সমূহ আদায় করি ও সুমতু রমাদানা এবং রমাজানের সিয়াম পালন করি ও আহলাল তুল হালাল এবং আমি হালাল কে হালাল জানি ও হরমুল এবং হরাম কে হারাম জানিদ এর উপরে আমি কিছু অতিরিক্ত করব না আমি কি জান্নাতে প্রবেশ করতে পারব প্রশ্নকারীর জবাবে রসুল্লাহ সালাম বলেন জি হা আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন হাদিস্ট্রি মুসলিম শরীফের শুধুও দর্শক প্রথমেই আমাদের আগ্রহ জাগবে কে সেই প্রশ্নকারী তিনি এই চমৎকার প্রশ্নটি করলেন এবং সংক্ষেপে ব্যহসতে যাওয়ার উপায় অন্বেষণ করলেন তদুত্তরে আমরা বলবো অপর বর্ণায় জানা যায় তিনি হলেন বিশেষ সাহাবি আর নামান তিনি ছিলেন বদরের যুদ্ধ অংশগ্রহণকারী সাহাবি এবং তিনি ওহুদের যুদ্ধে শাহাদত বরণ করেন এখানে দেখা যাচ্ছে যে সাহাবি পাসত্ত সালাতের কথা বললেন এবং রমাজান মুবারকের সিয়ামের কথা বললেন আর বললেন ও আ হেলাল হেলাল আলালকে হালাল জানব তার অর্থ হল আমি এটা আল্লাহর নির্ধারিত হালাল বলে এতকাত করব বিশ্বাস পোষণ করব। এবং এর সীমারেখার ভিতরে থাকব ও হ্যারাম তুল হ্যারাম এর অর্থ হল আমি জানব যে এটা হারাম ও ইজেন এবং এই হারাম থেকে আমি পরহেজ করব সাবধান হব সতর্ক হব দূরে অবস্থান করব বেঁচে থাকবো এই বক্তব্যটি তিনি আল্লাহ রসুলের কাছে পেশ করলেন এবং বলেন এর বেশি আমি কিছু করতে পারব না যদি না করি তাহলে কি আমি জানাতে যাব। শুধুও দর্শকবৃন্দ প্রশ্ন হল এখানে সাহাবাদের জান্নাত লাভের আগ্রহ কতখানি ছিল আপনি বুঝতেই পারছেন যে জান্নাতে যাওয়ার জন্য কোন আমল করলে জান্নাতে যেতে পারবেন সে কথাটি বারবার তারা রসুল সাল্লামকে সে জিজ্ঞাসা করতে। আর আজকের এই জীবনে আমরা কি করলে দুনিয়া পাবো এবং কি করলে জাগতিক প্রতিষ্ঠা লাভ করা সম্ভব হবে কি করলে আমি বৃত্তশালী হব সম্পদশালী হব। অন্যের উপরে প্রভাব বিস্তার করতে পারব সেটার প্রতিনিয়ত লড়াই আমাদের ভিতরে চলছে আল্লাহ হান আমাদের চরিত্র সম্পর্কে কোরআনে বলছেন আমাদের এক শ্রেণীর মানুষের ওহুম আনিল আখরাত তারা দুনিয়ার বুঝ ভালো করেই বুঝে দুনিয়ার গান ভালো করেই রাখে কিন্তু যখন আখরাতের প্রশ্ন আসে পরকালের প্রশ্ন আসে তরুণ তারা গাফিল হয়ে যায় আজকে অনেক সময় আমাদের এই চলন্ত পথে দেখেছি যে ছেলেরা অনেক সময় পিতা অভিযোগ করে বলে পিতা তো আমাদেরকে সলাদ শেখার নাই, মা তো আমাদেরকে সলাদ শেখার নাই, মা তো আমাদেরকে পবিত্রতা শিকার নাই। তারা কেন শেখার নেই হ্যাঁ তাদের যদি ত্রুটি থাকে তাহলে তারা জবাবদেহি করবেন প্রশ্ন হলো যে দুনিয়ার এই চলন্ত পথে আপনি কোনো জায়গায় ঠেকেছেন আঠেকছেন শিখতে পারেন নাই জানেন নাই জ্ঞান নাই আপনি মা বাবার দোহাই দিয়ে পার পেয়েছেন তা তো করেন নাই আপনার মা আপনার বাবা আপনাকে দুনিয়ার সকল কিছু শেখায় নাই অথচ দুনিয়ার প্রত্যেকটি ক্ষেত্রে আপনি একজন নিপুণ শিল্পী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন এবং অজানা বিষয়ে জানতে চেষ্টার ত্রুটি করছেন না সবসময় দৌড়াচ্ছেন আপনি কোথাও আটকে গেছেন কথা বলা জানেন না শিখছেন টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে সলভ করার জন্য আপনি দৌড়াচ্ছেন সব কিছুই আপনি শিখে নিতে পারছেন কিন্তু আখারাতের বেলা যখন আসবে তখন পিতা মাতার অজুহাত দেবেন এটা কেমন কথা এটা কি আপনার বুদ্ধিমত্তা আপনার বিবেক সমর্থন করে শুধু আপনি আপনাকেই প্রশ্ন করুন জবাব পেয়ে যাবেন অথচ আমরা তার বিপরীতে সাহাবাই কারাম রিজু আল্লাহ আলহ আজমাঈন তাদের আমলকে দেখি যে তারা যখন কোনো বিষয়ে জিজ্ঞাসা করতেন সেটা ছিল অত্যন্ত সতর্কতার সাথে এবং শুধুমাত্র পরকালকে বাঁচাবার জন্য আখেরাতকে বাঁচাবার জন্য পরকালে মুক্তির জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য জান্নাতে যাওয়ার উপায় কি কী করে তারা জান্নাতে যেতে পারেন সেই আগ্রহ নিয়ে রসুল সাল্লি ইসলামের সমীপে তাদের দরখাস্ত পেশ করতেন অত্র হাদিসটি তার জ্বলন্ত প্রমাণ শুধুও দর্শক বিন্দু আমরা এই মর্মে অনেক গঠনা অনেক হাদিস পাবো কেউ এসে রসুল সাল্লাহ আলীসাল্লামকে এসে বলছেন ইয়া রসুল أي الأعمال أحب إلى الله كونا عمل الله ركسي شبك يا رسول الله أي الأعمال أفضل كونا عمل ركسي شبك وطم عمل ركسي أما كي بهشتر كسي پوسائي دبي جهنم تك دوري ركبي بولون أمرجي دكتري بأي ایک صحابي سي رسول صلى الله عليه, صلى الله عليه وسلم يا رسول الله دلني على عمل أعمله يدنيني من الجنة আমাকে এমন আমল বলে দিন যে আমলটা আমি করব আর ওই আমলটা আমাকে জান্নাতের কাছে পৌঁছে দেবে ওই ইউবা এই দুই মিনার্নার এবং আমাকে জাহান্ন নাম থেকে দূরে সরিয়ে দেবে দেখুন তার জান্নাতে যাওয়ার জন্য রসুল আসসালামকে জিজ্ঞাসা করতেন যে এমন আমল এমন কাজ আমাকে বলে দিন যা করলে সে কাজগুলি আমাকে জান্নাতের কাছে পৌঁছাই দেবে ওই ইউবা আই দুই আর আমাকে দূরে সরিয়ে রাখবে কিস থেকে জাহান্নাম থেকে তাহলে তাদের কত আগ্রহ ছিল আমরা জানতে পারি সাহাবি আবুব আল সর আনু বর্ণা করেন্লাহ আরিসাল্লাম যদি ব্যক্তি নবী করিম সাল্ল আরি ইসলামকে বললেন আহবির ইউদ্ি আল জান আমাকে এমন আমলের সংবাদ দিন এমন আমল বিষয়ে আপনাকে বলে দিন ইউদ্খেলুনি আল জ্না যে আমল আমাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে তখন রসুল সল্লাহসাল্লাম আমল বাতলি দিদিকে বললেন কাল তা আবদুল্লাহ লাহি সেই আ তুমি আল্লাহর আবাদত করবে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না ও তু কি তুমি সরাত কায়েম করবে ও তু অতি এবং জাকাত প্রদান করবে এবং আত্মীয়তার সম্পর্ক তুমি বজায় রাখবে হাদিসি বহারি মুসলিমের যে ওই প্রশ্নকারী এসে বলছেন এ রসুল্লাহ আমাকে এমন আমল বলে যা আমাকে জান্নাতে ঢুকাইয়ে দেবে রসুল সাম বলছেন প্রথম তুমি আল্লাহর আবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না দুই নম্বর তুমি সলাৎ কায়েম করবে কখনও সলাদকে ছাড়বে না তুকি মুসলা একামতলা অর্থ অর্থ কী সলাতে পাঞ্চুয়েল হওয়া সলাদকে তার যাবতীয় আরকান আহকা ওয়াজিব সহ যথাযথভাবে রসুল্লাহ সাল আলীসাল্লাম যাবে পড়তে বলেছেন আদায় করতে বলেছেন সেভাবে আদায় করা এটি হলো একামত চলা তিন নম্বর অতু অতি জ্যাকা তুমি জাকাত দেবে কেননা জাকাত দেওয়ার মাধ্যমে তোমার আত্মা পবিত্র হবে তোমার মাল পবিত্র হবে তোমার রুটি রুজি হালাল হবে আর রুজি রুটি যখন হালাল হয়ে যাবে তখন তোমার আবাতত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর এখানেই যদি ব্যর্থ হো তাহলে সব ব্যর্থতা তোমাকে গ্রাস করবে কেননা ইন্দ তৈব আল্লাহ ইকব্লা তৈব আল্লাহ পবিত্র সত্তা তিনি পবিত্র কিছু ছাড়া অপবিত্রতা গ্রহণ করেন না হালাল লুজি আবাদত কবলের পূর্ব শর্ত অতঃপর রসনস হাসম বললেন তুমি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা জান্নাত পাওয়ার উপায় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রুজি রুটিতে বরকতলাভের উপায় হায়াতে বরকত লাভের উপায় আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জাহান্নামিদের কাজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে জান্নাতে যাওয়া যাবে না বরং জাহান নামে যাওয়ার পথ উন্মুক্ত হয়ে যায়। সুতরাং সব সবসময়ই আমাদেরকে চেষ্টা করতে হবে এই উপদেশগুলি বাস্তবায়নের সুদীয় দর্শক বৃদ্ধ সময় এলো ছোট্ট একটা বিরতির আমরা ছোট্ট বিরতি নিচ্ছি তারপর ফিরে আসব আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে প্রিয় কথায় ততক্ষণে আপনারা সাথে থাকুন ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ বদরুদ্দ জানা দেবী দেখছেন হিরুল <laughs> আপনি কি জীবনের ব্যাপারে হতাশ আপনি কি পথ হারিয়ে দিশে হারা ल कुरान मानवतार महान संविधान शेख अब्दुर रहमान मदन महा महा महा ग्रंथ आल कुरान आसन कुरान पढ़ी कुरान बुझी कुरान दिए जीवन गढ़ी देख प्रोग्राम शुदुम्र पिंग कुरान दिए जीवन गढ़ी প্রতি রবিবার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বাংলাদেশে রাত সাড়ে দশটায় ভারতে পরিচর্যা ছাড়া কোন জিনিসই তার সৌন্দর্যতা টিকা রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনও তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না সে আখতার মাদানী আসুন रसुल सल्लामें रेखे जावाणी श्रवणर मध्यमे निजे ईमान तुम ए रियजुस दर्शे हमारे थकूँ देख रियाहन कल रत साढ़े एगारोटे और एगारोटाय भारत पीस टी बांगल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 দেখুন সম্মানিত সুদীয় দর্শক বিন্দু বিরতির পর আপনাদেরকে পুনরায় আপনাদের প্রিয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কথা হচ্ছিল যে সাহাবিক রসুলসাল আরিসম বললেন তুমি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা জান্নাত পাওয়ার উপায় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রুজি রুটিতে বরকতলাভের উপায় হায়াতে বরকতলাপের উপায় আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জাহান্নামীদের কাজ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে জান্নতে যাওয়া যাবে না বরং জাহান্নামে যাওয়ার পথ উন্মুক্ত হয়ে যাবে সুতরাং সময় আমাদেরকে চেষ্টা করতে হবে এই উপদেশগুলি বাস্তবায়নের রসমসাল আরি ইসাল্লাম এই সাহাবিকে তার ইমান আকিদা পবিত্র রাখার এবং আমল করার রুজুরুটি হালাল করার এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলার উপদেশ দান করলেন এর মাধ্যমে আমরা জানতে পারি যে এগুলি মৌলিক কাজ যার মাধ্যমে আমরা জান্নাতে সহজ উপায়ে প্রবেশ করতে পারব শুধু দর্শকবৃন্দ আমরা যেমনটি জানলাম যে সাহাবাদের আগ্রহ ছিল জান্নাতে যাওয়ার উপায় জানার জন্য এই হাদিসে যে সাহাবি নয়মান তিনি এসে রসুলসল্লা আলাইসাল্লামকে বলছেন যে আমি যদি পা সত্য সালাদকে আদায় করি এবং রমাজানের রোজাকে রাখি আর হালাল হারামের ব্যবধানটা ঠিক রাখি এর উপরে কিছু না করি তাহলে কি আমি জানলাতে যেতে পারবো এই হাদিসটায় তিনি মৌলিক কিছু আমলের কথা উল্লেখ করলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল সালাদ তাও ফরস নফল না রমাজানের ফর সিয়াম না হালাল হারামের ব্যবধানটা সতর্কতার সাথে নিলেন আর তিনি বললেন এগুলি যদি আমি করি তাহলে কি জান্নাতে যেতে পারবো রসুল সাসনাম বলেন হ্যাঁ আপনি জাননাতে যেতে পারবেন তাহলে কি এটা প্রমাণ হয় না যে নাজাতের পথ মুক্তির পথ আপনার মৌলিক কয়টি নীতিমালার উপরে নির্ভরশীল তার মধ্যে আমরা প্রথমে বলব ফরশ্রমও যথাযথভাবে আদায় করা কি যে কাজটি করতে পরা হয়েছে সে কাজকে আপনি ঠিকমতো আদায় করুন আপনি নাজাত পেয়ে যাবেন এই কাজগুলি আদায়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাঁচক্ত সরাত এই পাঁচক্ত সরাত আপনি যদি আদায় করেন তাহলে আপনি দায়মুক্ত হবেন আর এটা যদি আপনার অনাদায় থেকে যায় তাহলে আপনি কোনো অবস্থাতেই মুক্তি পাবেন না কেন মুসে আহমদে একখানে হাদিস এসছে যে হাদিসটি ইমাম আলবানী সহি বলে উল্লেখ করেছেন রাহিমাহল্লাহ তায়া যে হাদিসটা কি রসুল সাল্লাহ আর সাদ করেছেন দিনে বান্দার সর্বোত্তম হিসাব হবে সলাথের যদি সলাতের জবাব দিতে পারে তাহলে কিন্তু তার অন্যান্য এবাতত আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে গ্রহণ গ্রহণযোগ্যতা পাবে পক্ষান্তরে সলাতের জবাব দিতে পারল না এটাই তার ব্যর্থতা অন্যান্য আবাতত কিছুই তার গ্রহণ গ্রহণযোগ্য হবে না এজন্য পাশক্ত কি। যত্নের সাথে আমাদেরকে আদায় করতে হবে এবং আপনাকে অবশ্যই রমাজানের ফর পালন করতে হবে রসুল্লাহ সাল্ল আরাম বলেন হাদিসে কোৎসিতে আসছে আমি তাদের উপরে যা আবশ্যক করে দিয়েছি এই আবশ্যকীয় যে আসাসিয়াত যে মৌলিক হকুম সেগুলি যদি তারা পালন করে এর মাধ্যমেই তারা আমার সান্নিধ্য পাবে এর মাধ্যমেই তারা আমার করবোত হাসিল করতে এতে স্পষ্ট অন্য সব কিছু আপনি এক্সট্রা করবেন এক্সট্রা অর্ডিনারি যে আপনার সার্ভিস সেটা আপনার জন্য বোনাস কিন্তু আপনার মূল যদি না থাকে তাহলে কিন্তু লাভ হবে না আপনার আসল যদি না থাকে তাহলে কিন্তু লাভ হবে না এজন্য আপনাকে আসাসিয়তের প্রতি গুরুত্ব দিতে হবে পত্র হাদিসে তিনটি মৌলিক বিষয়কে উল্লেখ করা হয়েছে একটা হচ্ছে যে সমূহকে গুরুত্ব সাথে আদায় করা তার মধ্যে সলাভ এবং সিয়াম আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তারকুল মোহার্রামাত যা হারাম করা হয়েছে সেগুলি ছেড়ে দেওয়া শুধুও দর্শক বিন্দু এই যে মহার্রামাত এই হারামের ভয়াবহতা বড়ই কঠিন এই হারাম এবং হালালের পার্থক্য না থাকার কারণে আমরা আজকে দিন দিন অধঃপথনের অতল তলে তলিয়ে যাচ্ছি আমাদের নৈতিকতা ভুলুণ্টিত হচ্ছে এবং দিন দিন আমরা পাপাচারের করাল ঘ্রাসে আটকে যাচ্ছি এই যে মোহার রামাত এগুলি থেকে সতর্ক থাকা সবচেয়ে বড়ো কঠিন আমি বলি যে প্রতিবেশী আপনাকে গিফট করবে এবং তার কাছ থেকে অনেক কিছু পাবেন সেটা আপনার জন্য বোনাস সবচেয়ে বড় পাওয়া তার অনিষ্টতা হতে তার আজা তার কষ্ট থেকে আপনাকে যদি নিবৃত রাখে সেটা বড় পাওয়া কাজেই একজন মানুষ আল্লাহর হকুম সমূহ পালনের মধ্য দিয়ে আগাবে কিন্তু কতটুকু পালন করতে পারবে তার সাধ্য অনুযায়ী সেটা বিচার্য বিষয় কিন্তু তাকে কঠোরভাবে হুঁশিয়ার করা হয়েছে আল্লাহর যে নিষিদ্ধ বস্তু হদূত বর্ডার সীমারেখা আছে সেটা লঙ্ঘন না করতে রসুল সাল্লাহ আরাম বলছেন মা না হাই টুকুম আমি যে বিষয়গুলি থেকে তোমাদেরকে সাবধান করেছি সতর্ক করেছি নিষেধ করেছি ফ্যান তাহ বিরত হোস্যানে বো ছেড়ে দাও সেখানে আর কোনো উজোর হাহি চলবে না কোনো প্রকার আপত্তি চলবে না যে আমি ছাড়তে পারছি না আমরা যদি দেখি সাহাবাই কারাম রিজওয়ান আরমাইন তাদের কাছে যখন বলা হয়েছে হ্যারাম তাৎক্ষণিকভাবে সব তারা ছেড়ে দিয়েছেন কাল বিলম্ব করেন নাই কাল বিলম্ব করেন নাই উদাহরণস্বরূপ যে নাজারাম থেকে একদল লুক রসুল সাল্লাই আলি ইসলামের কাছে আসলে একজনের হাতে একটা আংটি ছিল স্বর্ণের সেই আংটিটা খুলে রসুলাম ফেলে দিয়েছিলেন যে পুরুষ স্বর্ণের আংটি পড়তে পারবে না তখন রসুলাম চলে গেলে কিছু কিছু লুক তাকে বলছিল এটা তো স্বর্ণ এটা তো মূল্যবান জিনিস কাজে আপনি না হয় ব্যবহার নাই করলেন সেটা আপনি নিয়ে নেন অন্য কাজে লাগিয়ে দিন তিনি বলছেন না যেটা রসুলসলাম ফেলে দিয়েছেন সেটা আমি আর গ্রহণ করতে পারি এখানেই আমাদের ব্যর্থতা যে আমরা ইসলাম যা নিষেধ করবে ইসলাম যা হেরাম করবে তা কিন্তু আমরা বর্জন করতে পারি না বরং মানুষকে যে বিষয়ে নিষেধ করা হয় সে বিষয়ে তার আগ্রহ বেশি হয় কারণ শয়তান তার কাছে চাকচিকো করে তুলে ধরে লোভনীয় করে তুলে আকর্ষণীয় করে তুলে এই দেখেন না যে কোন চিঠির যদি ইনভেলাপে লেখা থাকে খোলা মানা তাহলে কিন্তু মানুষ মনে করো ওর ভিতরে কী কথা লুক্খায়িত আছে খুলতেই হবে এই যে নিষিদ্ধ বস্তুর প্রতি লোভ এটা কিন্তু শয়তানি প্রবঞ্চনার অন্যতম নামান্তর সুদীয় দর্শকবৃন্দ এ সমস্ত ক্যাবার বা মোহারামাত তার কিন্তু অনেক সংখ্যা আছে হাদিসে একাধিকভাবে এক এক জায়গায় এক একটিকে গুরুত্ব আরোপ করে নফুল ইসলাম সতর্ক থাকতে বলেছেন আমরা তার মধ্যে কয়েকটি ধ্বংসাত্মক বিষয়ের কথা উল্লেখ করব এ পড়বে তাহলে আমাদের সুদীয় দর্শকদের সুবিধা হবে তার মধ্যে একটি হচ্ছে জিনা ব্যবিচার এটা ফা হেসা খুবই গর্হিত কাজ এ থেকে সাবধান ও সতর্ক থাকতে হবে আর আজকে জিনা ব্যবিচারটাই বেশি হচ্ছে রসুল সাল আলী সাল্লাম বলেছেন ইজ এলোর ওয়েল মিফ মানুষরা যখন জিনা ব্যবিচারকে অবাধ করে নেবে মতকে অবাদ করে নেবে বাদ্য এই যন্ত্রগুলিকে বাদ্যযন্ত্রগুলিকে অবাধ করে নেবে মনে করবে ক্রিয়ামত অতি নিকটে শুধুও দর্শক এই গান বাদ্য জিনা বেবিচার সেগুলি মারাত্মক গরহিত কাজ বলে রসুল হাসান বলছেন এগুলি যখন মানুষ হেলাল মনে করবে অর্থাৎ কিছুই না পাপ না অন্যায় না স্বাভাবিক মনে করবে তখনই মনে করতে হবে যে ক্রিয়ামত অতি নিকটে এসে গেছে দুই নম্বর যেটা বলছিলাম খামার নিশা আর আজকে নিশার বাজার গরম হিরোইন ইয়াবা বিভিন্ন রকম আপনার নিষারদ্রব্য যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে মানুষ এসবের পিছনে লেগে তার ব্যক্তিসত্ত্বাকে নষ্ট করছে ইজ্জত আব্রুকে নষ্ট করছে স্বাস্থ্যকেও বিনষ্ট করছে ক্রমশ হেলে যাচ্ছে দুর্বল হয়ে পড়তেছে অতএব এ থেকে সাবধান থাকতে হবে তিন নম্বর স্যার জাদু মারাত্মক এটা কুফুরি এবং এর শাস্তি হল কঠিন কাজেই এই জাদুবিদ্যা সেটার কাছে যাওয়া কত বড় গরহিত কাজ এটা কুফুরি কাজ শয়তানি কাজ হচ্ছে মানুষকে জাদু শিক্ষা দেওয়া এবং স্বামী স্ত্রীর ভিতরে পার্থক্য সৃষ্টি করা এগুলি হল জাদু মন্ত্রের কাজ শরীর হচ্ছে এগুলিকে হারাম বলে আখ্যায়িত করেছে এবং কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে শুধুও দর্শক বৃন্দ অন্যতম আরেকটি আপনার নিষিদ্ধ বস্তুর ভিতরে হচ্ছে কাজফুল মোহসানাত আল্লাফিলাদ সতী সাধবীর প্রতি মিথ্যা অপবাদ দেওয়া মানুষের ইজ্জতের দাম আল্লাহর কাছে অনেক অনুরূপভাবে কতল হত্যা করা ষষ্ঠ আমরা বলবো রিবা সুদ এই সুদের প্রবণতা এত বেশি হয়েছে যে সুদ আমাদেরকে চতুর্দিক থেকে এমনভাবে বেষ্টুনি দিচ্ছে যে মুক্তির কোনো পথ নাই আপনি আপনার পোশাকটা হালাল করবেন এটা উপায় নাই কেননা সুদ আপনাকে চতুর্দিক দিকে হ্রাস করছে অতএব আহল্ল ও রিবা আল্লাহ হারাব বেচাকিনাকে হারাল করেছেন সুদকে হারাম করেছেন আমরা দেখছি যে বহু জানাশোনা মানুষ তারা কিন্তু সুদের সেই লিপসা থাওয়াতে পারছেন না সুদি করছেন মুক্তি কোনো দিন হবে না রুজি হারাম আপনার এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সর্বশেষ বলবো যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এটিও গর্হিত একটি বড় কাজ শুধু ও বৃন্দ আমরা যদি এই সমস্ত কবিরা গুণাহ থেকে বিরত থাকতে পারি তবে আমাদের জন্য কি পুরস্কার রয়েছে কাজ নিষেধ করা হয়েছে ওই সমস্ত কবিরা গুণাহ থেকে তোমরা বেঁচে রাখতে পারো তোমাদের গুণাসমুকে মাফ করে দেবো এবং তোমাদেরকে সম্মানিত স্থানে প্রবেশ করাবো শুধু দর্শকবৃন্দ আমরা সব চেষ্টা করব, সত্যের উপরে অবিচল থাকার এবং যাবতীয় হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার আল্লাহ সুবাহ আমাদেরকে তো দান করুন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 जकत पल रन बैंक सच रोड बार्मिंग नंबर शून्य তিন নয় এ আর এ এক এক তিন সুইফ্ট বিআইসি খেউ এ টাকা আমাদের ইমেল করুন আল্লাকে ভয় করো। হারাম করমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে তামাক জর্দা গু হারাম খাদ্য। এই গন তোমরা হেদায়তের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস বাংলায়